পক্ষ থেকে আল আজিজ মহাপরাক্তাল আলিম সর্বজ্ঞ গামী তিনি গুণাহ মার্জনাকারী बदत सकते कैदाबाद अविश्वास कर पूर्वे প্রত্যেক সম্প্রদায় তাদের রসুলগণকে গ্রেপ্তার করে হত্যা করার উদ্ভব করেছিলাম শাস্তি কিরূপ হলো এবং অনুরূপ হাক হয়ে রয়েছে কালিমাতা আপনার প্রভুর এই কাফারু। যে সমস্ত ফেরেস্তা আরস বহন করে আছে ওমান হাউলাহ আর যারা তার চতুর্দিকে রয়েছে ইউসফনা सर्व्यापी এবং আমাদের প্রতিপালক আর তাদেরকে অনন্তকাল मध्य अजीज निस्संदेह अपनी महा परमशाली प्रज्ञा আর তার প্রতি বিশেষ অনুগ্রহ করলেন আর এটাই হচ্ছে মহা সফলতা নিশ্চয় যারা কাফের দাওনা তাদেরকে ডেকে বলা হবে रब्बाना हेलिपालक न এবং দুইবার জীবন দান করেছেন অতএব আমরা স্বীকার করলাম আমাদের সমস্ত অপরাধ ফাহাল ইলা সুতরাং বের হওয়ার কোন উপায় আছে কি তার কারণ হচ্ছে আর যদি তার সঙ্গে কাউকে শরীফ করে দেওয়া হতো তো মেনু তখন তোমরা মেনে নিতে সুতরাং এটা আল্লাহর মীমাংসা আলা আলী কাবির যিনি মহামহিমান্বিত শ্রেষ্ঠ মর্যাদা सिहत ग्रहण कर दिखे फिर आसे ডাকো যদিও কাফেরদের অপ্রিয় হয় তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন আরসের অধিপতি ইউরোপের রু হামিন वसर भय प्रदर्शन करें जेदिन सकल मानुषर सम्मुखे उपस्थित हो গোপন তাদের কোন বিষয় লিমানিলত্ব আজকার আল্লাহরি যিনি একক প্রবল পরাক্রান্ত প্রদান তার কৃতকর্মের কোন অবিচার করা হবে নাহ আল্লাহ অতি তরিত হিসাব গ্রহণকারী गलेश चिंतार সেই দিন জালিমদের কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাও জানেন যা অন্তর সমূহ লুকায়িত আছে আল্লাহআ সঠিক মীমাংসা করে দিবেন এরা আল্লাহ ভিন্ন যাদেরকে ডাকে তারা কি ভূপৃষ্ঠে পরিভ্রমণ করে দেখেনি যে কাইফা কান তাদের পরিণাম কিরূপ হয়েছে আল্লাহ যারা এদের পূর্বে অতীত হয়েছে তারা যা ভূপৃষ্ঠে ত্যাগ করে গেছে অনন্তর আল্লাহ তাল্লাহ তাদেরকে পাকরাও করেছিলেন বেগুন তাদের পাপের কারণে তাদের নিকট আগমন করেছিলেন রুসুল তাদের প্রতি প্রেরিত রাই স্পষ্ট প্রমাণ নিয়ে তথাপি তারা অমান্য করেছে আর আমি প্রেরণ করেছিলাম সাল্লাম কেআর্শনাবলী সুলতানিবিন ও প্রকাশ্য প্রমাণ সহ ইলাফির হামা করুনা সত্য ধর্ম সহ মিনে ইন্দিনা আমার পক্ষ হতে প্রদত্ত কলু তখন সেই লোকগুলো বললো তলু হত্যা করে ফেলো আপনা যারা তাদের সঙ্গে ইমান এনেছে তাদের পুত্রদেরকে তাদের নারীদেরকে জীবিত থাকতে দাও কিন্তু সেই জারুনি জারুনি আমাকে ছেড়ে দাও মুসা আমি মুসা সাল্লামকে হত্যা করে ফেলবাহা অথবা রাজ্যের মধ্যে কোন বিপর্যয় ঘটিয়ে ফেলবে এবং মুসা আলাই সালাম বললেন ইন্নি আমি প্রত্যেক উদ্ধত ব্যক্তি এর অনিষ্ট হতে হিসাব যে হিসাব দিবসের প্রতি বিশ্বাস রাখে না সে বলল রুক মিনুন তোমরা কি এমন একজন তোমরা কি একজন মানুষকে শুধু একথার জন্য হত্যা করতে চাচ্ছ যে বলে রবিহ আল্লাহ আমার প্রতিপালক আর যদি তিনিই উপর বর্তাবে আর যদি তিনি সত্যবাদী হন ই गंतव्य स्थान पर मान हुआ मुशरिफुन जो सीमा लंघन कारी कतिशय मिथ्यवादी সম্প্রদায় করবে যদি তা আমাদের উপর এসে পরে কলা ফিরা ফেরাউন বলল। মা মা কুম্লা আমি তো তোমাদেরকে তাই পরামর্শ দেব যা আমি নিজে বুঝছি আমি তোমাদের প্রতি আশঙ্কা করছি অন্যান্য সম্প্রদায়ের ন্যায় দুর্দিনের দিবসের মিস ও আর তাদের পরবর্তী লোকদের বান্দাদের প্রতি কোনরূপ অত্যাচার করতে আমার সম্প্রদায় যেদিন তুবাল্লু না তোমরা প্রত্যাবর্তন করবে মুদিরি না পিঠ ফিরিয়ে হতে আর তোমাদের নিকট আগমন করেছিলেন ইউসুফ কবলু এর পূর্বে ইউসুফ আলাই নিদর্শনাবলী ফি সাক্ষাৎ কিন্তু তোমরা সে সমস্ত বিষয়ে সর্বদাই সন্দেহ পোষণ করেছি এখন আর আল্লাহআ কোন রসুল পাঠাবেন না ভ্রান্তিতে ফেলে রাখেন মানহুয়া মুসরিফর নিজেদের নিকট কোনো প্রমাণ বিদ্যমান না থাকা সত্ত্বেও কাবুর আমা কথা নেই এটা আল্লাহর নিকট অতিশয় ঘৃণার বিষয় আমানু। এবং মুমিনদের নিকট এবং ফের বলল ইয়া হামান আমার জন্য একটি সুচ্ছ অটালিকা নির্মাণ কর আল্লাহর সন্ধান আর আমি তো তাকে মিথ্যাবাদ মনে করি আর এরূপেই ভালো হচ্ছিল এবং সে সরল পথ হতে প্রতিরুদ্ধ রইল ফি তাবাব আর ফেরাউনের প্রত্যেকটি ষড়যন্ত্র ব্যর্থই রয়ে আমানা। আর সেই মুমিন লোকটি বললো এই প্রার্থী জীবন শুধু অল্প কয়েক দিনের উপভোগ মাত্রতা দারুল আর প্রকৃত অবস্থানাগার্ত হচ্ছে পরলোক যে ব্যক্তি পাপকর্ম করে আর যে ব্যক্তি হোক বা স্ত্রীলোকি হোক বাহুমুখ মিনুন সে যদি মুমিন হয় জান্নাতা। তবে এরূপ লোকেরাই জান্নাতে যাবে ইউরি হিসাব সেখানে তারা অপরিমিত রিজিক প্রাপ্ত হবে আমার সম্প্রদায় আমাকে আমি আল্লাহর সাথে কুফরি করি শ্রীকা বিহি আর এমন বস্তুকে তার অংশ স্থির করি মা আর আমি তোমাদেরকে আহ্বান করছি প্রবল পরাক্রান্ত মহা ক্ষমাশীল আল্লাহ দিকে যেতে হবে আর যারা দাসত্বের গন্ডি হতে বের হয়ে যাচ্ছে তারাই অধিবাসী হবে অতএব তোমরা ভবিষ্যতে স্মরণ করবে মা আকুল দৃষ্টি রাখেনা অতপর আল্লাহ তাকে সুরক্ষিত রাখলেন তাদের অনিষ্টকর ষড়যন্ত্র হতে হা কবি আলিফির আউনা নাজিল উপস্থিত করা হবে আসিয়া সকালে ও সন্ধ্যায় কিয়ামত কায়ম হবে আলু দাখিল করো তখন নিম্ন স্তরের লোকেরা বলবে লোকদের আমরা তো তোমাদের অনুগামী ছিলাম কি আমাদের থেকে আমরা তো সকলে দোজকের মধ্যে পড়ে হাকামা। আল্লাহ মীমাংসা করে দিয়েছেন বাইনাল আর যত লোক দোচকে থাকবে তারা সকলে বলবে অন্তত যেন কোন একটি দিন আমাদের থেকে আজাব লঘু করে দেন এবং তবে এখন তোমরাই প্রার্থনা করো না আর নিল নিশ্চয় আমি সাহায্য করে থাকি এবং সে দিবসেও যেদিন সাক্ষতাতাগণ দণ্ডায়মান হবে যেদিন কোন উপকারে আসবে না আর আমি প্রদান করেছিলাম হৃদায়তনাম কিতাব এবং বনি ইসরা গোত্রের নিকট সে কিতাব পৌঁছিয়েছিলাম হুদাউ আদি কর ार्थना पवित्रता और प्रशंसा आबन নিজেদের নিকট কোন প্রমাণ বিদ্যমান না থাকা সত্ত্বেও ইং ফি সুদুরহিম ই বলুন তাদের অন্তর নিচক অহংকারী রয়েছে नानस सृष्टि बृहत्तर बेपार परस्पर समान होते खुब कम्बि करो inna sa'ata la'ayatun qiyamatu awbashai'ib la raiba fiha hatta kunu prakare sandeh er abogas nei walakinna aktharu nasi kintu odhikangsho manushi la yu'minun bishwash kore na wa qala rabbukum ar tomader potipalok bole diyechen ud'uuni tomra amake সেই সত্তা লাইলা যিনি তোমাদের জন্য রাত্রে সৃষ্টি করেছেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো করে কিন্তু অধিকাংশ মানুষ লাইস করুন শকর গুজারি করে না তোমাদের প্রতিপালক তিনি বস্তু রূপে পূর্ব যুগের সে লোকেরাও বিপরীত পথে চলতো আল্লাহ যারা আল্লাহর নিদর্শন সময়কে অস্বীকার করত। আল্লাহ উল্লাদি আল্লাহ আলাই হচ্ছেন সেই সত্তা যা আল্লা কুন তোমাদের জন্য বানিয়েছেন আল আল্লাহ जमीन के उत्तम उत्तम बस्तु खेते महान मर्जा अधिकारी समस्त प्रशंसा से आल्लाहर जिन्ही सारा विश्व निकट एस बाईनादर्शन समूह मिर रब्बी प्रभुर पक्ष होतेम के आदेश करा श्वरपालक सामने आत्मसमर्पण करी सत्ता के मतुपात अतपर शुक्रबिंदु हे फोमामी आला पत अतप्पर रक्तपिंद होतेम्माई खरीज कम तुफिलान तत्पर तुम्हारे शिश्रूपे बहिर्गत करें রাখেন তৎপর যেন তোমরা বৃদ্ধ হমিন আবার তোমাদের কেউ কেউ পূর্বেই মৃত্যুমুখে মুখে পতিত হয় আর যেন তোমরা সকলে নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছে যাও আর যেন ও মৃত্যু ঘটান অনন্ত যখন তিনি কোনো কাজ সমাধা করতে চান তখন তার উদ্দেশ্যে কেবল বলে দেন যে কোন হয়ে যাও তারা কোথায় ফিরে চলেছে কিতাবকে অস্বীকার করেছে এবং সে বস্তুকেও পারবে। ইদিল আগুলাল যখন বেরি লাগাবে তাদের গ্রীবাদেশে ওয়াসালু এবং শিকল ইউস হাবুন তাদেরকে হেসরিয়ে নেওয়া হবে ফির জাহিমি পুটন্ত পানির মধ্যে ফিল ফুটন্ত শরিক সাব্যস্ত করতে আল্লাহ তারা বলবে দল আন্না তারা সকলে আমাদের থেকে গায়েব হয়ে গেছে বাড়লাম তাকু মিং কবল বরং আমরা তো ইতিপূর্বে কারো পূজা করতাম না আর তার প্রতিফল যে তোমরা আত্মগর্ব করতে আবহাওয়া জাহান নামা দার সুতরাং আপনি ধৈর্য ধরুন নিঃসন্দেহে আল্লাহ প্রতি সত্য ফ ইমান অতঃপর আমি যদি আপনাকে দেখাই বা আদাল আমি তাদেরকে যার প্রতিশ্রুতি দিয়েছি তা হতে কিয়দংস অথবা যদি আপনাকে মৃত্যুদান করি, ফা করিউন অবশেষে তাদেরকে আমার সমীপেই আসতে হবে তাদের মধ্যে কতক এরূপ যাদের কাহিনী আপনার নিকটে বর্ণনা করেছি অমিন হুম মাল্লাম না কসুস আলাইকা এবং তাদের মধ্যে কতক এমন যাদের কাহিনী আপনার নিকট বর্ণনা করিনি যখন আল্লাহর নির্দেশ আসবে তখন সঠিক মীমাংসা হয়ে যাবে আলী কাল মবতুল আর ভ্রান্তপন্থীরা তখন ক্ষতিতে থেকে যাবে এবং তাতে তোমাদের জন্য আরো অনেক উপকার রয়েছে আর যেন তোমরা তাতে আরোহণ করে পৌঁছতে পারো হা যত হা যত নিজ অন্তরে নিহিত উদ্দেশ্য পর্যন্ত নিদর্শন দেখিয়ে থাকেন অতএব তোমরা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে কোনটা অস্বীকার করবে আফালাম ইয়াসি রফিল আরবি কি পরিভ্রমণ করে দেখেনি যে এবং শক্তি ও স্মৃতিচিহ্ন সমূহে উন্নতর ছিল যা তারা ভূপৃষ্ঠ ত্যাগ করে গেছে আমরা আগনা عنহুম মা কানূ ইয়াক্সিবুন কিন্তু তাদের সমস্ত অর্জিত শক্তি ও সম্পদ তাদের কোনো কাজে আসেনি ফলাম্মা জাআত হুম মোট কথা যখন তাদের নিকট পৌঁছ পৌঁছালেন রসুলুহুম তাদের রাসূলগণ বিল বাইয়িনাতি স্পষ্ট প্রমাণসমূহ সহ ফারিহু তখন তারা বড় গর্বিত হয়ে রইল বিমা ইনদাকুম মিনাল মিনাল ইলমি যা নিয়ে তারা বিদ্রুপ করতো অতঃপর যখন তারা আমার আজাব দেখলো কলু তখন তারা বলতে লাগলো যাদেরকে আমরা তার শরীর সাব্যস্ত করতাম বস্তুত তাদের এই ইমান আনয়ন করা তাদের জন্য হিতকর হয়নি আল্লাহ নিজের এ নীতি নির্ধারণ করেছেন আল্লাহি যা তার বান্দাগণের মধ্যে আবহমান কাল থেকে চলে এসেছে আর তখন কাফেররা ক্ষতির মধ্যে পরে